আসসালামু আলাইকুম ওরকহামদুলিল্লাহ দর্শক শ্রোতা মন্ডলী মাও বোনেরা যে যেখানে থাকুন আপনাদেরকে আমাদের পৃষ্টি বাংলার পক্ষ থেকে অশেষ মুবারক ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রিয়তম অনুষ্ঠান দর্শে হাদিস মারাম কিতাব হতে আসুন ইতিমধ্যে আপনাদের কাছে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হলেও ইতিমধ্যে আপনাদের কাছে বেশ কিছু হাদিসের দাস আমরা পেশ করেছি আজও উজুর বাকি যে আমাদের হাদিসগুলি রয়েছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইমাম হাজার আসকান রহমাতুল্লা আলী বলেন صلى الله عليه وسلم وإستنثرا ثلاثا يمضمد وإستنثرو من القف الذي ياخذ منه الماء أخرجه أبو داود ونسائي أبو داود أبو نسائي شروع ثم نسائي أمرا علي رضي الله تعالى بنيتو حيث أجور پدوتي أبو ستبعنا كتن سمت مضمد أبو رسول الله صلى الله عليه وسلم كولي كولين وإستنثرا ثلاثا أبو ناكي پانيني ناك جارلين তিনবার যে যেই একচিল্লু পানি বা এক লোপ পানি হাতে নিয়ে ওইখান থেকে কিছু পানি মুখে আর কিছু পানি নাকে দিয়ে নাকে টেনে ওইটাকে ঝাড়লেন এক পানি দিয়ে নাক ও মুখের মধ্যে করেছেন এ থেকে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা আরো এর পক্ষে যেটা বোখারি মুসলিমের হাদিস ওয়ান আবদুল্লাহ জাহিদিন সেখানে আল্লাহ রসুল তার হাত মুখ পানির মধ্যে তিনি কি করলেন ওই এক চিল্লু পানি নিয়ে এক লো পানি নিয়ে একই পানি দিয়ে তিনি কি করলেন কুলি করলেন এবং নাকে পানি টেনে পানি টেনে ওটাকে ঝাড়লেন পানি নিয়ে কিছু মুখের ভিতরে কুলি করার জন্যে আর কিছু পানি নাকে দেওয়ার জন্য এক্ষেত্রে আরো একটা কথা মনে রাখতে হবে আমাদের কাছে যে উজুর ক্ষেত্রে গড়গড়া যেমন একটা কথা বলে থাকি এই গড়গড়া করার ব্যাপারে কিন্তু কোন হাদিস আল্লাহ নবী থেকে বর্ণিত হয় নাই বা তিনি করেছেন বলে এমন আমাদের কাছে তাহলে এপর যে আমরা আরো সামনে এগিয়ে যাই আল্লাহ নবী সালাম থেকে এই পুজো সংক্রান্ত হাদিস আর রহমতুল্লাহ আলাই বর্ণনা করতে গিয়ে বলেন রাজু কাদামিহি মিস পায়ের মধ্যে নখের সমান একটি স্থান নখের মতো ছোট্ট একটি জায়গায় পানি পৌঁছে নাই উজু করছেন বটে কিন্তু উজু করতে গিয়ে তার পায়ের মধ্যে এই নখের সমান জায়গাতে পানি পৌঁছে নাই আল্লাহর নবী আলিস্লাম ধরে ফেললেন সুভান আল্লাহ সুভান আল্লাহ তিনি কিভাবে বিচক্ষণতার সঙ্গে এবং দৃষ্টি রাখতেন তার সাহাবাইকামের প্রতি ছোট্ট একটি ভুল ওটু কিন্তু ওটুকু তাকে মানে তার চোখকে ফাঁকি দিতে পারে নাই তাই যখন দেখলেন যে অজুক করতে গিয়ে পানি পৌঁছে নাই তখন আল্লাহর নবী আলি সালাতাম ওই সাহাবিকে নির্দেশ করলেন এ রে ফিরে যাও বা হাসেন উদু এবং তোমার উজু ভালো করে করে আস হাদিস আবু দাওয়া নাসাই শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি সহি হাদিস এর দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে উজুকে সুন্দরভাবে করা পরিপূর্ণভাবে করা বিন্দু পরিমাণে যদি পানি না পৌঁছে তাহলে সেটা উজু হবে না আর উজু না হলে যে সমস্ত এবার যে উজু শর্ত সেটা আমাদের জন্য আদা হবে না এজন্য বন্ধুগণ আল্লাহ নবী সালাম। তিনি উজু দ্বিতীয়বার সুন্দর করে করতে বললেন এমন তো তো পারতেন যে জায়গাটুকু পানি পৌঁছে নাই ওই জায়গাটুতে পানি কিছু ভিজিয়ে দিলেই তো হয়ে যেত কেন নতুন করে আবার উঁজু করতে বললেন এই জন্যেই যারা বলেছেন তো উজু ফরজের একটি ফরজ হলো এ যে উজুর তোর তীব করা ধারাবাহিক সহকারে করা একটার পর আরেকটা ধোয়া কারণ যখন একটি পায়ে পৌঁছে নাই পানি তাহলে ওইটার পরে আরেকটা পা ধুয়ে ফেলছে আর ক্ষেত্রে একটা নিয়ম বেঁধে দিয়েছেন যে একটা অঙ্গ শুকার আগে আর অঙ্গ ধৌত করা এই হলো ধারাবাহিকভাবে করে যাওয়া আর একটা হলো কি একটার পর একটা করে যাওয়া আরেকটা হলো কি সহকারে যেইভাবে করানি উল্লেখ হয়েছে ওই তরটিম সহকারেই করা পাটা আগে ধুবেন এরপরে হাত ধোবেন এরপরে মাসে করবেন উল্টো পাল্টো যদি করেন সেটাও কিন্তু হবে না কারণ আল্লাহ নবী আলেসালসাল্লাম কোরআনে যে তোর আগে মুখ তারপরে হাত পরে পা এই বলেছেন আল্লাহ নবী আলিসালাম এইখানে সাহাবিকে বলতে পারতেন তুমি ওখানে ভিজিয়ে দিলেই হয়ে যায় আবার নতুন করে উজু করা এটাই প্রমাণ করে যে ধারাবাহিক খরচ এরপরে যাহাদিসটা আপনার কাছে আসবে ওয়ান হোক কানা উজু করতেন এক মুদ পানি দিয়ে এক মুদ পানি মানে গ্রাম পানি সবচেয়ে বেশি পানি ব্যবহার করেছেন সেটা হলো কি এক মুদ অর্থাৎ ছয়শ গ্রাম পানি তিনি উজু করেছেন আর গোসল করতেন একশা পরিমাণ আর যদি অর্থাৎ আড়াই কেজি থেকে তিন কেজি পানি বা লিটার পর্যন্ত আল্লাহর নবী এতটুকু পানি দিয়ে গোসল করেছেন সুহান আল্লাহ আজিম আল্লাহর নবী আলহিসাম এত পানির ব্যাপারে সজাগ ছিলেন পানি অপচয় থেকে তিনি নিজেকে সুন্দর করে এক আমাদের কদুয়া এক মডেল আমাদের জন্যে কায়েম করে দিলেন বন্ধুগণ বলছিলাম আসল এই যে রাসুলসাল্লাহ সাল্লামের পানি ব্যবহারের সাশ্রয়ের যে এক শিক্ষা আমাদের জন্যে উঁজু করতেন মাত্র ছয়শো গ্রাম পানি দিয়ে গোসল করতেন আড়াই কেজি থেকে তিন কেজি পানি দিয়ে আজ দেখা যায় আমাদের উজুর ক্ষেত্রে আমরা টেপ খুলে দিলাম পানি পরতে আছি উজু করতে আছি আর গোসলের ক্ষেত্রে আমরা বাথরুমের সে দুশ ছেড়ে দিলাম আর পানি চলতে আছে গোসল করতে আছি কত পানি গেল আর কি কোনো হিসাব নিকাশ আমাদের মধ্যে থাকে না এই জন্য বলব আল্লাহ রাসুলামকে যারা ভালোবাসেন সুন্নতকে ভালোবাসেন তার রাসুলের এই সুন্নতের আমল করার চেষ্টা করব পার্থক্য পক্ষে আমরা পানি অপচয় করা থেকে বিরত থাকব। অপরিয়নে পানি আমরা নষ্ট করব না কারণ আজ পানি নষ্ট করবেন একদিন দেখা যাবে পানির স্তর নিচে নেমে যাবে পানি অপ্রতুল্য হয়ে যাবে প্রিয় কম হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই ভোগান্তি পহাতে হবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে এই কষ্ট করতে হবে এরপরে যে হাদিসটি বর্ণনা হয়েছে এই হাদিসটি বুখারি মুসলিমের যেটা আমরা আগে বলেছি এরপরে চুয়ান্ন নম্বর হাদিস ওয়ান আন কুম من أحد يتوضع فيسبغ الأضوة ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة أخرجه مسلم والترمذي وزاد اللهم جعل من التوابين وجعل من المتطهرين أما در قصير أجور একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি এইখানে উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহু যিনি খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন রাসুসাল্লামের শ্বশুর ছিলেন হাফস রাজিয়ালাহর বাবা যার মাধ্যমে পৃথিবীর বিরাট সেই অনেক দেশ বিজয় হয়েছে যার সময় ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেই উমার ফারুক রাজিয়াল তালা আনহু যাকে দেখে স্বয়ং শৈতান ভাগত তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন তার অন্য রাস্তা দিয়ে শয়তান ভাঙত শ্রী উমার ফারুক রাজাল আনু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ করেছেন তোমাদের মধ্যে যে উজু করবে এবং উজুকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে করবে বন্ধুগণ উজুকে সুন্দরভাবে করার কথা এর আগেও কিন্তু গিয়েছে আসুন এটা ছোট্ট বিরতির পরে আবারও আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 So blessed to be with them I Don't know about you, I know about watch little wonders at their best bishoy shishura proti budband shondha 7 tay wa rahmatullahi wa barakatuh priyo <laughs> darshok sota darsha hadiser আপনাদের সুন্দর পছন্দনীয় যে অনুষ্ঠান সেখানে আপনাদের সঙ্গে আমরা পূর্বে বেশ সময় দিয়েছি বাকি সময়টুক আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা তো আমরা সেখানে আবারও শুরু করছি আল্লাহ রব্বুল্লাহ আলামিন। তার হাবিব মোহাম্মদ রসিউল্লা সাল্লামের মাধ্যমে আমাদের চমৎকার একটা আমাদের সোয়াবের কথা আমাদের জান্নাতে প্রবেশের একটা সহজ পথের কথা এই হালসের মধ্যে বলে দিচ্ছেন ওয়ার ফারুক আজকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যে কেউ যখন উজু করবে উজু করবে আর উজুটাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে করবে অর্থাৎ উজুটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে করার পরে এই বলবে আসহাদু আল্লাহ ইহাম্মান আল্লাহ নবী আলহিস্লাম বলেন পাপ ঝরে গেল এর দ্বারা নজ পড়ব সেটাও সব হবে উজুর পরে দোয়া করলাম আর আমার জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে কি চমৎকার আমাদের জন্য পুরস্কার মহানব্বুল আরামিনের পক্ষ থেকে এ হাজিস ইমাম মুসলিম বর্ণা করেছেন এবং তির্মিজি বর্ণনা করেছেন তির্মিজি শরীফের বর্ণনায় দোয়াটা আরো একটু বর্ধিত আছে আর সেটা হলো আল্লাহ আল্লি মিনাত্তিনা ওয়াজা আল্লি মিন আল মোতাহ এই দোয়াটার অর্থ আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আশহাদু আমি সাক্ষ্য প্রদান করিতেছি আল্লাহ ইহ যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মা আবুদ নেই আজ অনেক কিছুই এবার করা হয় কিন্তু প্রকৃত নেই তার মহানবুল আলমিনতের ক্ষেত্রে তার নাম গুণাবলী বৈশিষ্ট্যে তিনি একক মহানবুল্লা আলমিন এই সাক্ষ্যটা আমি প্রদান করিতেছি ও আশ হাদু সাক্ষ্য দিচ্ছি আর নাম হাম্মদান আব্দ নিশ্চয় সেই মহানব্ব আলমিনের একজন বান্দা এবং আল্লাহ রাসুল সাল ইমাম তিরিকায় এসেছে এবং পবিত্রতা অর্জন কাইদের অন্তর্ভুক্ত করে দাও এখানে চমৎকার করে এই দুয়ারগুলিতে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি প্রথমত আমি উজু করে আল্লাহ এক এর আমি সাক্ষ্য দিলাম আরও সাক্ষ্য দিলাম যে মাহ্মাসাল্লাম তার বান্দা ও রাসুল এর সাক্ষ্য প্রদান করা এটা ইমানের পরিচয় ইমানকে নবায়ন করা ইমানকে স্মরণ করা ইমানকে মজবুতের জন্য দৃঢ় পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প করা এবং আসহাদ ও সাহাদা বলা হয় সাক্ষী দেওয়া হয় কোনটাকে যেটা দৃঢ় এবং কায়মনে একান্ত ভিতর থেকে জেনে বুঝে সব কিছু যার মধ্যে কোনো সন্দেহ কোনো অবকাশ কোনো মুনাফিকি কোনো কপটা তার কোনো কোনো লেসমাত্র পরিমাণ থাকতে পারে না এবং পরিপূর্ণভাবে ভাবে জিনিসটাকে জেনে বুঝে দেওয়া হয় তাকেই সাক্ষ্য দেওয়া হয় সাক্ষী তো সেই দিবে যে সচক্ষে দেখেছে যে দেখে না এই মিথ্যা সাক্ষী তো দিবে না কাজ যে ইমান এনেছে যে আল্লাহকে এক বলে জেনেছে এবং রাসুলকে তার বান্ধব রসুল বলে এটাকে বিশ্বাস করে নিয়েছে এটাকে শক্ত করে আল্লাহর কাছে ব্যক্ত করতেছে উজুর শেষে যে আমি তো এক আল্লাহকেই জানি আর এই আরও জানানো হচ্ছে যে উজু যে আপনি করলেন এই উজুর যে নিয়ম পদ্ধতিটা আপনি করে সুন্দর মতো করলেন এই এবাদতটা যখন করতে যাবেন এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে এ খ্লাসের প্রয়োজন আরও এখানে ইঙ্গিত হয়ে গেল যে আপনি যে এবাদতটা আল্লাহর জন্যই করবেন সেটা আপনার নিয়মে আপনার তরিকায় বা কোনো ব্যক্তির নিয়মে হবে না বরং সেটা হবে আল্লাহর প্রিয় বান্ধা সে অর্জন অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও এখানে কিন্তু পবিত্র একটা তো উজু করে আমি বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম উজুর করার মাধ্যমে বাহ্যিক পবিত্রতা অর্জন হয়ে গেল কিন্তু আত্মিক পবিত্রতা রুহের পবিত্রতা ভিতরের পবিত্রতা এটা তো ওই পানি দিয়ে হবে না গোসল করে উজু করে হবে না এটার জন্য তাই বাহ্যিক পবিত্রতার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ নবী দোয়া করতেন যে ভিতরের পবিত্রতাও তোমার কাছে আমরা কামনা করছি তাই ভিতরের পবিত্রতার আগে আমরা বলে এসেছি যে ভিতরের পবিত্রতা হবে কোরআন সন্ন্যার আলোকে আর বাহ্যিক পবিত্র হবে পানি অথবা মাটির দ্বারা কাজেই আমি যখন উজু করে বাহ্যিকভাবে পরিষ্কার হয়ে গেলাম তখন এ কথা স্মরণ রাখতে হবে যে আমার ভিতরের পবিত্রতা বেশি জরুরি শ্রিখ থেকে পবিত্রতা কুফুরি থেকে পবিত্রতা আপনার বেদাত থেকে পবিত্রতা এইভাবে হিংসা বিদ্বেষ থেকে পবিত্রতা অন্তরটাকে পরিষ্কার করে নেওয়া মানুষের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ না রেখে সেগুলিকে ডিলেট করে দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাহলেই হবে এই উজু যখন আমি বাদ্যিকভাবে পবিত্র হয়ে গেলাম এবং আত্মিকভাবেও পবিত্র হয়ে গেলাম এখন এ অবস্থায় যদি আমি ইবাদত করি তখন কিন্তু ওই ইবাদতটা মোহামবুল্লাহ আলমিন কবুল করবেন আর ওই কবুল ইবাদত দিয়ে আমার দুনিয়া ও আখেরাতের মঙ্গল হবে বন্ধুগণ বলেছিলাম উঁজুর পদ্ধতিটা আমাদের এবার সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের কাছে তুলি ধরবো আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন সময় দিবেন। দেখুন উজু প্রথমত আমরা ঘুম থেকে যদি উঠি আমাদের দুই হাত সুন্দর করে তিনবার ধুই নিব। কারণ যাই না হাতটা কোথায় রাত্রি যাপন করেছে এরপরে নাকে পানি দিয়ে নাকটা তিনবার ঝেড়ে নেব এরপরে শুরুতে বলব বিসমিল্লা এরপরে আমরা ডান হাত কবজি পর্যন্ত ভালো করে তিনবার ধুয়ে নেব এরপরে বামহাটটাও কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে নেব এরপরে নতুন করে পানি নিয়ে আমরা মুখমণ্ডল সুন্দর করে ধুতো করবো একেবারে চুল গজানো জায়গা থেকে নিয়ে কপালের উপর থেকে ধুতনির নিক পর্যন্ত এবং ডান দিক থেকে বাম দিক পর্যন্ত আমরা পুরো মুখমণ্ডলটা আমরা কী করে নিবো ওয়াশ করে নেব ধৌতো করে নিব এক্ষেত্রে মনে রাখবেন যে পানি একবার নিলেই সেটা একবার ধরা হবে না বরং পুরোটা একবার ধোয়া হলে একবার এইভাবে তিনের বেশি যেন না হয় আর একের কম যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে পুরো মুখমণ্ডল যখন ধোয়া হয়ে গেল এক্ষেত্রে যাদের দাড়ি ঘন আছে তারা খিলাল করে নেবেন হাত দুই আঙুলের হাত দিয়ে আর যাদের দাড়ি ছোট বা পাতলা চামড়া দেখা যায় তারা ভিতরে পানি পৌঁছাবেন চেষ্টা করবেন এবার মুখমন্ডল যখন ধৌত করা হয়ে যাবে এরপরে আমরা নতুন করে পানি নিব এই পানি নিয়ে একেবারে হাতুর আঙুল থেকে নিয়ে শুরু করে কোনো করব এখানে আমরা ভালো করে মনে নেব যাতে করে পানি না পৌঁছে এমন যেন না হয় আঙুলের আমরা এইভাবে আঙুলগুলিকে খেলাল করে নেবো এইভাবে একইভাবে বাম হাত কোনো পর্যন্ত আমরা তিনবার ধুয়ে আমরা খেলাল করে নেব এরপরে যেটা আমরা করব। সেটা হবে কি এবার আমরা পানি নেবো পানি নিয়ে আমরা পুরো মাথা সামনে থেকে নিয়ে পিছনে পিছন থেকে সামনে আমরা মাথে মাসে করব। তার সঙ্গে আমরা কানো মাসা করে নিব এক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে পানি নিয়ে ঘাড় মাসে করার একটা আমাদের দেশে আমল দেখা যায় ঘাড় মাসের ব্যাপারে আল্লাহ নবী আলসালসাল্লামের কোনো আমল সাব্যস্ত নয় সাহবাইক্রাম থেকে সাব্যস্ত নয় বরং মহাদেশি নী কিরাম বলেছেন ঘাড় মাসে করা ব্যাপারে যে হাদিস এসেছে সেই হাদিসটি জাল হাদিস এটার আমল করার যোগ্য নয় এরপরে আমরা বামপা বাম্পার যে টখনো আছে গিরা রয়েছে ওই সহ আমরা ডান পাটাকে ধোবো তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যখন পা ধোবো তখন ডান হাত ব্যবহার না করে বাম হাত ব্যবহার করব। এবং এই কণে আঙুলি দিয়ে আমরা ডান পায়ে আঙুলগুলিকে খিলাল করার চেষ্টা করবো একইভাবে আমরা বাম পায়ে চলে যাব বাম পায়ে গিয়ে তাখনো পর্যন্ত আমরা বাম পা ধুত করবো এবং কণে আঙুল দিয়ে আমরা ওই খিলাল করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলব হাতের আঙুল খিলাল করা পায়ের আঙুল খেলাল করা দাঁড়ি খিলাল করা এগুলি শূন্যত আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে পানি যদি না পৌঁছে থাকে তাহলে পানি পৌঁছানো খিলাল করে বা যে কোনোভাবে পৌঁছে গেলে আমাদের হয়ে যাবে তবে যদিও পানি বেশি থাকে পৌঁছে যায় তারপরও খেলাল করা একটা সূন্যত আমল করলে আমরা তার নেকি পাবো আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে নিঃসন্দেহে এটা হলো পূর্ণাঙ্গ উঁজু কিন্তু সংক্ষিপ্ত উঁজু যদি কেউ মুখমন্ডলটা হাত দুইটা ভালো করে ধুয়ে নাই। মাথা মাসে করে নাই একবার পা দুটা ধুয়ে নাই হয়ে হয়ে গেল। যাবে পূর্ণ অঙ্গ উজু হলো না সুন্নতি তরীকায় উজু হলো না এক্ষেত্রে উজুর আমরা মনে রাখবো যে উজুর শেষে দুয়া পড়তে আমরা কখনই ভুল করবো না আসাহু আল্লাহ ইহ্লাহ ওয়াহু আলা ও আসাহু আন্না মুহাম্মদ আব্দুহু এরপরে আল্লা অধ্যায়ে শেষ পর্বে পৌঁছে গিয়েছি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে উজুর ব্যাপারে কয়েকটি কথা বলবো পানি আপনি অপচয় করবেন না উজু নিম্নে একবার উদ্ধে তিনবার পর্যন্ত আপনার জন্য ধোয়া যায় রয়েছে কোনো অঙ্গ তিনবার কোনটা দুইবার কোনোটা একবার মোট কথা পানি যেন পৌঁছে সেটা খেয়াল রাখতে হবে কোন ক্রমে পানি পৌঁছে না এমন অবস্থা যেন না ঘটে কারণ বিন্দু পরিমাণ আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নোক বরাবর ভিজা শুকনো জায়গা দেখার ফলে তাকে ওইটাকে ভিজাতে বলেছেন বলে নাই বরং উজু নতুন করে করতে বলেছেন এজন্য আমরা সুন্দরভাবে সেটা ঠান্ডাই হোক বা গরমকালেই হোক পানি কম হোক আর বেশি হোক আমরা পরিপূর্ণভাবে উজু করার চেষ্টা করব কারণ এই উজু আপনার এবাদতের জন্য শর্ত এই পবিত্রতা আপনার নামাজের জন্যে উজু শর্ত এভাবে কাবাঘর তের জন্যে উজু শর্ত এছাড়াও উজু অবস্থায় যে কোনো এবাদত করা সেটা উত্তম আমাদেরকে মনে রাখতে হবে বন্ধুগণ আমরা একবারে শেষ পর্বে পৌঁছে গেছি আসুন উজুর যে মাস্লা মাসেল আমরা জানলাম আমরা সেই রাসুদাল্লাহ সাল্লামের উজুর পদ্ধতি অনুযায়ী আমরা উজু করি এক্ষেত্রে যদি কোনো আমাদের সংযোজন থাকে বিয়োজন থাকে আমরা যেন সেটা থেকে মুক্ত থাকি আমরা এখানে কোনো নতুন নতুন জিনিস শেত করব না এবং কোনো কিছু বাদও দিব না এক্ষেত্রে বলব গড়গড়ার জন্য আল্লাহ নবী আলসালসাল্লাম থেকে কোনো হাদিস আমরা পেলাম না ঘাড় মাসের জন্য আমরা কোনো হাদিস পেলাম না এবং আরো বলবো যে একই হাতে পানি নিয়ে নাকে এবং মুখে দেওয়া এটা সহি সুন্নত ওইভাবে আমরা বলবো মাথার পানির মাছের পানি দিয়ে এটাই হলো আপনার আল্লাহ আমাদেরকে রাসুল্লাহিক দান করুন ধন্যবাদ সবাইকে وَاٰمَنُوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُ الذَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ لَهُمْ اَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কি কী হারুম হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়